আবু জুহাই ফাহ রাজিয়াল হতে বর্ণিত তিনি বলেন একতা দুপুরবেলা নবী সাল্লা সাল্লাম আমাদের নিকট এলেন তাকে অজুর পানি এনে দেওয়া হল তিনি অজু করলেন লোকে তার অজুর ব্যবহৃত পানি নিয়ে গায়ে মাখতে লাগলো অতঃপর নবী সাল্লাহ আল্লা জুহরের দূর এবং আসরের দূর আকাত আদায় করলেন আর তার সামনে ছিল একটি লাঠি